তৃতীয় খণ্ড সিথি ব্রাহ্মসমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ উৎসব মন্দিরে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্মসমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরেজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণ দ্বিতীয়া তিথি আজ এখানে ব্রাহ্ম সমাজের ষানমাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটা চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেনীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যান বাটিতে সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড়ো ভালোবাসেন ব্রাহ্মভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী পক্ষে কালীবাড়ি হইতে পর্যন্ত ভক্তসঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সিথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রশ উত্তরে উদ্যানবাটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যানস্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আরেকবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন তাহার তাঁহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন অপরান্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়া আছে কেহ লতা পণ্ডব ছায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহ সুন্দর বা পিতটে বন্ধু সমভ্যি ব্যহারে বিচরণ করিতেছেন অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের বৃক্ষলতাগুল্মমধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরন বহিতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে আজি কি হরষ, সমীর বহে প্রাণে ভগবৎ মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময়ে সৃষ্টি শ্রী দেবের গাড়ি সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সে স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর সে ঘরেও লোক ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানো লোকে লোকাকীর্ণ সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ পার্শ্বে লতামণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠাসন তথা হইতেও লোকে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সারি সারি ফল পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষসকল সকল সমীর ঈষত হেলিতেছে দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাঁহার আনন্দমূর্তির ওপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পাদচারণ করিতেছে কেহ পান খাইতেছে কেহ বা তামাক খাইতেছে কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে